আলহামদুলিল্লাহ আমরা যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে অত্যন্ত জারিল কদর একজন সাহাবি রসর সাল্লামের একান্ত ঘনিষ্ঠ একজন সাহাবি যিনি ছিলেন হাজরত উমর ফারুক আদি আল্লাহ আনহু ওনার জীবনীতে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে এবং ওনার জিন্দিগি একটা বিশাল সাগরের মতো অল্প সময়ের ভিতরে ওনার জীবনের কোন অধ্যায়টা আমরা নেব আর কোন অধ্যাপ করব। এটা জটিল তবু আমরা চেষ্টা করি মুক্তাচার ভাবে ওনার জীবনের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা আমাদের নিজেদেরকে উদ্বেলিত করবে আমাদেরকে উৎসাহিত করবে আমাদেরকে নবী করিম সাল্লামের অনুসরণ করার মতবা দিলেন এবং যেভাবে অমর আনহা এবং সাহাবাই কেরাম করেছেন তাদের মতো হবার চেষ্টা করা এটা একটা ভালো উদ্যোগ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেক সময় ওনার শিক্ষের ক্লাসকে বন্ধ করে বলতেন চলো আজকে আমরা ওলামাদের জিন্দিগি আলোচনা করি ওলামাদের জিন্দিগি বলতে সাহাবিদের ওলামা তাবেইদের আলেম ওলামাদের জিন্দগিকে পড়া পর্যালোচনা করা সেখান থেকে নিজেকে আলোকিত করা উৎসাহিত করা অত্যন্ত জরুরি কারণ মানুষ অনেক মনে করে যে হয়তো নবীরা তো আল্লাহ তালার বাসাই করা বান্দা তারাতে তো এমন হবে নি ওহিনাদ হয় কিন্তু যারা নবী নন সাধারণ মানুষ তারা কিভাবে এত সুন্দর জীবন অর্জন করেছেন এত আলোকিত হয়েছেন সেটা জানা অনেক সময় আমাদের জন্য বড়ই ফায়দার কারণ হতে পারে অমর আব্দুল খত পুরো পরিচয় হচ্ছে তার দাদার নাম ছিল রাবাহ তার নাম ছিল কারত তার পিতার নাম তার পিতার নাম ছিল রাজাস এরপর নাম ছিল আদি তারপরে যিনি ছিলেন তিনি কাব এরপর একজন ছিল লুআ তারপরে ছিল কোরসি আল আদৌ তিনি আবু হাফস হিসেবে ডাকা হতো আর ওনাকে নবী করিমসালসলাম টাইটেল দিয়েছিলেন লকব দিয়েছিলেন উপাধি দিয়েছিলেন আল ফারুক কারণ তিনি এবং বাতিলের মধ্যে ফরক করার মতো একটা উজ্জ্বল তারকা ছিলেন তিনি রাখতেন আর বলতেন এই ঘটনার এক বছর পরে এই ঘটনার তিন বছর পরে এভাবে হিসাব করতেন তো হাতির ঘটনা আব্রাহা যখন হাতি আক্রমণ করে মক্কায় তার ১৩ বছর পরে ওনার জন্ম হয় এবং তিনি কোরাই একজন লিডিং পার্সোনালিটি হিসাবে ইসলামের আগেই স্থান অর্জন করেন ওনার সাহস এবং ওনার ব্যক্তিত্বের কারণে উনি ইসলাম কবুল করেন যখন তখন ওনার আগে মাত্র ৪০ জন নারী পুরুষ ইসলাম কবুল করেছিলেন এবং ওনার ইসলাম কবুল করার যে কাহিনী আপনারা সবাই জানেন তার আগে ওনার জন্য দোয়া করেছিলেন রসুল আল্লাহ তালা দোয়া করতেন আল্লাহ ইসলাম আল্লাহ তালা দুইজন লোকের মধ্যে যাকে আপনি পছন্দ করেন তার দ্বারা আল্লাহ আপনি ইসলামের ইজত দান করেন এই দুজন ব্যক্তির মধ্যে তিনি বললেন একজন অমর আব্দুল আর একজন আবু জাহাল আমর আবুল হিসান এই দুইজনের একজনকে আল্লাহ আপনি যাকে পছন্দ করেন দুইজনের একজনকে দিয়ে আপনি ইসলামের সম্মানকে বৃদ্ধি করেন আর আল্লাহ তালা অমর আবল খাতাবের এই ইসলামকে কবুল করলেন সেটা আপনারা ভালো করে জানেন এবং সে ঘটনা হচ্ছে মুক্তাচারভাবে তিনি অত্যন্ত সাহসী ছিলেন এবং কড়াইশের লিডাররা উস্কানি দিল কে আস সাহসী যে নবী মুহাম্মাদের কল্লা ফেলে দিবা আমাদেরকে এই যন্ত্রণা থেকে রেহাই দেবা তোমর আর কেউ লাগবে না আমি যথেষ্ট মোতাকাল সাইফাহু নিজের তরবারি হাতে করে খোলা তরবারি নাঙ্গা তরবারি নিয়ে ফালাকইয়াহু রাজুমিন বনি জোহরা বনি জোহরার একজন দেখা করলেন তিনি দেখা হয়ে গেল রাস্তা উমরের সঙ্গে আর তিনি বোধহয় ইসলাম কবুল করেছিলেন মুসলিম ছিলেন এই দি শুষণে বের হয়েছি ওকাইফিনী হাসিমি জোহরা ওকাদ কাতাল মুহাম্মাদান তো ওই লোকটা বললেন আপনি মোহাম্মদকে কতল করলে বনি হাসেম এবং বনি জহরা এই দুই কবিরা তো আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি মোহাম্মদ কে কতল করলে পারবেন মোকাবিলা করতে মা আর ইলাক এখন এই লোকের কথা শুনে মোহাম্মদ ওমর আহু বললেন আমার মনে হয় তুমিও সবাউতা তুমিও ধর্ম ত্যাগ করেছো আমাদের মনে হয় আরে তোমাকে মোহাম্মদের ব্যাপারে তোমার মাথায় ঢুকছে আর আমি আমার ব্যাপারেও চিন্তা করলাম তোমাকে তার সে খবরকে আমি দেব বলি সেটা কোনটা ইন্মার বোন তোমার ভগ্নপতি দুইজনই ধর্ম ত্যাগ করে বসে আসে ও তারাকা দিন ছেড়ে দিয়েছে ওমর এবার ডাইভার হয়ে গেল এই সরাসরি চলে আসলো বোনের বাড়িতে ভগ্নীপতির বাড়িতে ওখানে পেলো খাব রাদি আনহু বসা আসেন হাতে নিয়ে দুইজনের বাড়িতে কোন জায়গায় লুকায় গেল খাটের নিচে হোক আর পাক ঘরে হোক কোন এক জায়গায় লুকাই গেল জনজন ফাঁকামা হা আল হাই না মা তারপরে বললো যে কি কোথায় লুকাইছো আমি গুনগুন করে কিছু পড়ার শব্দ পাইছি লুকাবা কোথায় বাইর হের পেছি তোমরা ঘরে আস কি পড়তে ছিল তোমরা ওনারা তখন সুরা তহা পড়ছিলেন কিন্তু তহা ম্যা আলাইকাল আদা কর তাহাদুবাই না যাই হোক তারা বলেন। আমরা কিছু কথা বার্তা নিজেদের মধ্যে বলছিলাম আর কি ব্যাপার তোমার কি ঘটনা কি হয়ে গেছ সত্যি কথা বলো ফকা খাতনিপতি সাহস করে বললেন ইয়া ইনকানাল হাক কুফি কাইরে আলাহ অমর তার উপরে লাভ দিয়ে তার ঘাড়ে চড়ে বসলো কোনো কথা নাই আর ইচ্ছা মতো তাকে মানে একদম ঝাঁকানো দেওয়া শুরু করলো তাকে পদ দলিত করা শুরু করে দিল মেরে ফেলবে আর কি অবস্থা এরকম বোন দড়ে আসলেন তার স্বামীকে মেরে ফেলবে ফাতেমা বেন তার বোনের নাম ছিল ফাতেমা দৌড়ে আসলেন তাকে সরিয়ে দেবেন তার স্বামীর নাম ছিল সেই দেব না যাই দেবেন আমার অমরের ভগ্নিপতি মেরে ফেলবে কিন্তু হাহা নাহি মারলো বনকে হাত দিয়ে এক ঘুষি বনের প্রতি বন তখন তার রাগ উঠে গেল তিনিও তখন জিদ পেয়ে বসলো বললেন যে ভাই হক যদি তোমার দিনে না থাকে তুমি আমাদেরকে বাতিলের মধ্যে ধরে রাখবা হক পেয়েছি আমাদের হক অনুসরণ করতে দেবে না প্রেরিত বান্দা ওরাসুল আমি কলেমা পড়ে ফেলেছি কি করব কর এই কথা বলার সঙ্গে সঙ্গেই আর রক্ত দেখে বোনের চেহারায় অমরের মধ্যে পরিবর্তন এসে আমাকে দাও আমি পরিবর্তন পড়ার আগ্রহ হয়ে গেল কেন অমর এই আক্রাউল কিতাব আর ওমর কিছু লেখাপড়া জানতেন আরবি পড়তে পারতেন কি পড়তেছিল এটা চাইলে তিনি চাইলেন ফু উহু ইন্ হয় গোসল করার নতু করা তাহলে দেবাদ্দু শিখাই দিল তিনি অজু করলেন আহাদাল কিতাব কিতাব ধরে যতটুকুন ছিল লেখা পড়লেন সেই জন্য শুরু থেকে তারপরে যখন এই আয়াতে আসলেন যেখানে আল্লাহ বলেছেন সুরা তহার মধ্যে ইন্দানী আনাল্লাহ ইনি আমি এক আল্লাহ আমি ছাড়া কোনো আর আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ কায়ম করেন অমর বলে না চলো আমাকে মোহাম্মদ কাছে এক্ষনে নিয়ে যাও অমর খারাজ এতক্ষণ খাবেন যখন এই কথা শুনলেন অমরের লুকানো থেকে বেরিয়ে আসলেন বললেন যে তোমার জন্য আমি শুনছিলাম আমার নবী দোয়া করেছিলেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ যে তোমার কাছে প্রিয় আবু জাহালার অমর এই দুজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো দেখা যাচ্ছে আল্লাহ তালা তোমার জন্য নবী আবি জাহাল আল্লাহ হয়তো আপনি এই অমর দিয়ে ইবনুল খতাব দিয়ে অথবা আমর ইবন ইসাম এই দুইজনে একজন যে আপনার কাছে বেশি পছন্দ নিয়ে তাকে দিয়ে আপনি ইসলামের কারণে কবুল করেন এই দোয়া মনে হচ্ছে কবুল হয়ে গেছে চলো তোমাকে নিয়ে যাবো আল্লাহ নবীর কাছে তখন নবী করিম সালাম সফা পাহাড়ির নিচে একটা ছোট্ট ঘর ছিল একটু সেক্লুডেড একটু সেফ সাইড সেই ঘরটা হচ্ছে ওই সাহাবির বাড়ি সেটা হচ্ছে তিনি ছিলেন আর ওই সময়ে ঘরের মধ্যে কিছু ডিউটি করতেছিলেন হামজা তলহা এরকম কয়েকজন লোক গেটের মধ্যে ছিলেন যেন কেউ এসে নবী করিমাল্লাহামকে অ্যাটাক না করতে পারে আনহু গিয়ে অমর কে ধরে ফেললেন আর তার তরবারিও ধরে ফেললেন তারপরে বললেন এবং অমর তুমি কি থামবে না দুশ্মনী ততক্ষণ পর্যন্ত না তোমার উপরে গজব নাজের হচ্ছে যেভাবে ওয়ালিদ এমন মুগিরার হয়েছে এর অপেক্ষায় আসো এখনো কি তোমার পরিবর্তন হয়নি তখন অমর তিনি অনেক মর্যাদা দান করেছেন ইসলামের কারণে তিনি আল্লাহ তালা ইসলামকে ওনার কারণে অনেক ইজ্জত দান করেছেন নবী করিম সালাম ওনাকে ফারুক টাইটেল দিয়েছেন তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবেন একটা হাদিসে এসেছে আয়সার দিয়া তালুকে জিজ্ঞেস করা হয়েছিলেন মনসম্মা ওমর আল ফারুক সাহেব জিজ্ঞেস করেছিলেন ওনাকে ফারুক টাইটেল কে দিয়েছেন ক আল রসুল সাল আলী ওসাল্লাম আল্লাহ নবী ওনাকে এই টাইটেল দিয়েছেন ওনাকে দেখলে শয়তান দূরে সরে যেত এত ভয় পেতো ওনাকে দেখলে শয়তান এ ব্যাপারে নবী করিম সাল্লাম বলেন একদিন থাকলে ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় পালিয়ে যায় নবী করিম সাল আলিয়া শাহানে বলেছেন যে বাইনামা আনা না ইমুন আমি একদিন ঘুমন্ত ছিলাম নবী করিম সালাম বললেন দেখতে পেলাম নবী করিম নিজে স্বপ্নে নিজেকে জান্নাতে দেখলেন ফাইদা ইমরা আতুন জানবে কাসর দেখলাম যে একজন মহিলা একটা বড় রাজপ্রাসাদের সামনে উজু করছে পাশে উজু করছে কুলতুল্লিমান হাদ হাদাল কাসার আমি বললাম যে এই কসরের মালিক কে এই প্যালেসের এর মালিক কে অধিপতি কে আমার সঙ্গে তাকে জিজ্ঞেস করলাম কে অমর আমাকে বলা হলো যে এটার মালিক হবেন অমর রাজ এখন আমি সামনে গিয়ে একবার ঢুকে দেখতে চাইলাম কিন্তু বেকার তো গীরা তাকে আমি দেখলাম যে তোমার ভিতরে সাংঘাতিক গীরা আছে ওখানে একটা যে মহিলা উজু করতেছিলেন মহিলাটা নিশ্চয়ই তিনি আগেই দেখে ফেলি তোমার মনে কোন আবার হীরা চলে আসে না যে আমার আগেই উনি দেখে ফেলেন তখন আমি আর আগালাম না পেছনে চলে আসছি তো অমর রাহী এই কথা শুনে কাঁদলেন ওনার সম্পর্কে নবী করিম সাল আলাই বললেন আরেকটি হাদি ভাই না ইমুন রা সাক আলৈ আলাই হুম কোমস আমি একদিন শুয়ে আছি স্বপ্নে দেখছি ঘুমের মধ্যে যে অনেক লোককে আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে সবার গায়ে জামা কাপড় আছে। ফামিন হামায় কারো কারকার কাপড় এতটুকুন যে বুক পর্যন্ত আসে উপরে উঠে না নিচে কমপ্লিট হয় না কিন্তু আমি আমার সামনে যখন অমর রাজি আল্লাহ তাল আনুকে পেশ করা হলো ওনার কাপড় চোপড় অনেক বড় এত বড় পোশাক ওনার শরীর পরিহিত পুরো ঢাকা এমন কি উনি দেখি যে ওনার কাপড় এত লম্বা টেনে নিয়ে যাচ্ছেন অনেক কাপড় দ্বারা উনি আবৃত অনেক পোশাক বড় পোশাক উনি পরিহিত আছেন তো সাহাবাহিন জিজ্ঞেস করলেন ওমর রাজেলা এত বড় পোশাক পরা দেখে এই স্বপ্নের কি তাল করেন কি ব্যাখ্যা করেন আপনি আউ্বাল তা হইয়া রাসুল্লাহ তখন তিনি তাল করেন ব্যাখ্যা করলেন কলা আদিন যে অমরের দিন অনেক মজবুত হবে অনেক ব্যাপক হবে অমরের দিন দাঁড়ি পরিমাণ অনেক হেভি হবে এটা হচ্ছে তার ব্যাখ্যা এরপরে আল্লাহ ওনার জবান দ্বারা অনেক সত্য কথা এনেছেন এই ব্যাপারে নবী করিম সাল্লাম বলেন ইসানে অমর ওয়া কালবিহি আল্লাহ তালা অমরের অন্তর এবং জবান দ্বারা অনেক কথা বের করে এনেছেন আবদুল্লাহ বলছেন যে আমার পিতা যখন কোন ব্যাপারে বলতেন আমার ধারণা এই বিষয়টা এই মনে হয় যেন এই কাজটা হয়েছে তিনি যা বলতেন আল্লাহ তালা ঠিক দেখা যত কাজটা ঠিক ওই হয়েছে আল্লা তালা ওনাকে অনেক ফেরা সাত দিয়েছেন আপনার জন্য কোন কথা বলতেন আমাদের সন্দেহও ছিল না যে ওনার জবানে দিয়ে মনে একজন কথা বলছেন কথাগুলো প্রায় সত্য হতো অনেক বিষয় বন্ধুদের কে ক্ষমা করার ক্ষেত্রে আজানের ক্ষেত্রে আল্লাহ সেটাকে বহু ঘটনা আছে নবী করিম সাল আল্লাহ সাল্লাম বলেছেন মান আফগাদা অমর ফাঁকাত আফগাদা নেই কেউ যদি অমর ঘৃণা করে সে আমাকে ঘৃণা করলো আর শিয়ারা আবুক অমর আদাহ দুজন ঘৃণা করে আপনারা জানেন এমনকি অমর যখন হজ করেছেন আল্লাহ তালা সমস্ত আরাফাতা লোকগুলোকে নিয়ে সবাইকে নিয়ে গড়ে ফেরেস্তাদের কাছে গর্ব করেছেন দেখো আমার হাজিরা মাপ আর আল্লাপে তোমরা দেখো কানাফি উন্মিহী মহাদ্দেশ এবং তিনি আরো বলেছেন আল্লাহ তালা যখনই কোন নবী পাঠিয়েছেন নবীর এই সময়ে একজন নাম করা কাউকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমার উম্মতের কাউকে যদি স্পোক্স পার্সনের মর্যাদা দিতে হয় তাহলে তাকে অমর মনে করতে হবে কাল্লাম তখন তিনি বললেন তার জবান দ্বারা মনে হয় কথা বলে তিনি যে অপিনিয়ন দেন যে মতামত দেন সেটা এত শক্তিশালী হয় করেছিলেন এই ব্যাপার হাজি এসেছে রাজম যদি এক পাল্লা রাখা হয় আর ভারী হয়ে যাবে ওনার ইন্ত কালে পরে সাহাবারা মনে করেছেন যে আমাদের মধ্যে এত বড় আলিম চলে গেলেন মনে হয় আমাদের থেকে চলে গেল। তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেম ছিলেন আল্লাহর কিতাবের ব্যাপারে সবচেয়ে বেশি আলেম ছিলেন ওয়া আফকাহিন এবং তিনি আ আল্লাহ আল্লাতাল দিনের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি সমাজদার ছিলেন আরেকটি হাদি রসুল বলেন আমি আরেকদিন স্বপ্নে দেখছি অতীত আমাকে একটি বাউলে করে গামলায় করে পানীয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমি পান করলাম হাত আরি আমি পান করে এত তৃপ্ত হলাম আমার শরীর পান করে এত এত সিক্ত হয়ে গেল মনে হচ্ছে যেন এই পানীয় আমার আঙ্গুল ফেটে বের হচ্ছে আমি এত পান করলাম সুম্মা না ওয়ালতুহু অমর তারপরে আমি আমার পান পাত্র পান করার জন্য দিলাম অমরকে তিনি পান করলেন সাহাবাহাম বলেন এর তাহিল কি করবেন এই স্বপ্নের ব্যাখ্যা কি করবেন আল আল্লা স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এলম আমার পরে আমার এলমকে আল্লাহ তালা ওনাকে এত বেশি দান করবেন কত বীর ছিলেন সাহস কামন ছিল এই ব্যাপারে আলী রাজ আনহু বলেন যে আমি অমর আদুর হিজরত করার আগে যত লোক হিজরত করেছে সবাই লুকিয়ে হিজরত করতে হয়েছে কিন্তু অমর আদাল আনু যখন হিজরত করলেন তিনি ওপেনলি হিজরত করলেন মদিনার দিকে কি করলেন লাম মাহা তাকাল্লাদা সাইফহু তোর বাড়িতে গলায় লটকালেন এভাবে করে ও তেনাকা কাউ সাহু এবং ওনার যে তীর ধনুক ছিল সেটাকে ঠিকঠাক মতো ফিট করলেন ওসমান এবং কতগুলো তীর ধনুকের সাথে থলির মধ্যে ভর্তি করলেন তারপরে কি করলেন ও আতাল কাবা কাবা শরীফের ওই জায়গায় আসলেন ও আশরাফে কোরাইশ বে ফেনা ইহা আহ লিডাররা কাবার ওই ফেনার মধ্যে ফায়ারে বসে আছেন এরপরে তাদের কাছে একজন একজন করে দেখা করলেন তাদের সবাই সঙ্গে বিদায় নিলেন আর বললেন শাহাতের রুজু বলে তোমাদের সবগুলো চেহারাকে আল্লাহ তালা অন্ধ বানিয়ে দিক এরপরে বললেন মন আলাদা চায় যার বুকে সাহস আছে এবং যে চায় তার মা তাকে হারিয়ে ফেলুক তার ছেলে পেলে এতিম হয়ে যাক তার বিধবা হয়ে যাক তাহলে আসো বাপের বাটা থাকলে আমি বের হয়ে যাচ্ছি ওই মাঠের মধ্যে আমার সঙ্গে মেট করো আহাদ একটাও আর ফলো করলো না সব খামুশ হয়ে বসে থাকলো এত সত্ত্বেও কি পরিমাণ মোতাবাদে করেছিলেন ইসলাম কবুল করার পরে কিরকম তিনি নম্রতা এবং বিনয় অবলম্বন করেছিলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আহুমা বলেন যে ওনা নিজের ঘর ছিল যে ইবনে আব্বাস রাদু ঘর ঘরটার মধ্যে এই উপরে ছাদের ওখান থেকে বৃষ্টির পানি নামার জন্যে একটা ছোট ছোটখাটো ইয়ের মতো ছিল আপনার পাইপের মতো ছিল এই পাইপটা আবার অমর আলাদা তালা আনু ঘর থেকে বের হওয়ার রাস্তায় পড়ে তো মাঝে মধ্যে বৃষ্টি হলে এরকম ময়লা পানি মাঝে মাঝে ওখান থেকে পড়ে একদিন অমর দেওয়াল তালা আনু জুমার নামাজে যাওয়ার জন্য কাপড় উপরে রেডি হয়েছেন আর অমরাল আব্বাস রাধি আনহুমা বাচ্চা জবাই করেছেন আর সেই মুরগির ওই রক্তাক্ত মিক্সিতে একটু পানি ওই সাদের ওখান থেকে জবাই করেছেন ওখান থেকে টপকিয়ে টপটপ করে পড়তেছিল বাইরে যেখান থেকে অমর আদি রাস্তা ওনার গায়ে একটু পানির ফোঁটা পড়ে গেল তো ওনার জামাটা একটু নষ্ট হয়ে গেল তো উনি একটু কি বলেন হুকুম দিলেন একজনকে যে এই পাইপটা ওইখান থেকে খুলে ফেলে দাও এটা তো এভাবে নাফাক করে ফেলে দাও আসার সময় এরপরে তিনি ঘরে আসলেন কাপড়টা চেঞ্জ করে আর আরেক কাপড় পরে তারপরে তিনি লোকদেরকে নামাজ পড়াতে গেলেন এরপরে নামাজ শেষ তখন আব্বাস রাদিয়াল্লাহ আনু যিনি নবী কালামের চাচা ওনার ঘর ছিল এটা পাইপটা ওনার ঘর থেকে তিনি নিজের হাতে কাউকে দিয়ে খোলাই ফেললেন আব্বাস রাদিয়াল আহ কাছে পারমিশন চান নাই আব্বাস মাইন করেছেন যে আমার ঘর এটা সরাই আমাকে হুকুম দিয়ে দিলেন খলিফা হয়ে আচ্ছা তারপরে তিনি আলহাসম পরে পাইপটা যে খুলে ফেলছেন আপনি জানেন নিজের হাতে পাইপটা লাগিয়েছেন আর আপনি খুলে ফেললেন বলে যে আমি আল্লাহর কসম করছি এখন ওইখানে গিয়ে আমি বলবো আপনি আমার কাঁধের উপরে দুই পা রেখে ওই পাইপটা ওই জায়গায় লাগাবেন যেখানে আল্লাহ নবী লাগিয়েছিল এটা না লাগানো পর্যন্ত আমি সরব না এখান থেকে তখন আব্বাস ওনাকে কথা মানতে বাধ্য হলেন ওইটা লাগালেন ওনার গায়ের উপরে দাঁড়িয়ে তারপরে অমর আজিল্লা তখন প্রস্থান করলেন এত সাহসী মানুষের এই মুহূর্তে দেখলেন কি পরিবর্তন দিন এবং ইমানের যজ্া তাকে কোথায় নিয়ে গেল এখন খলিফা হয়ে বলেন আমার কাঁদে উঠেন আমি অন্যায় কাজ করছি কেন এত পরিবর্তন হওয়ার মতো লোক তাৎক্ষণিকভাবে আমি কাউকে পাইনি আর এত সিনসিয়ার ছিলেন অমর তাল আহ যখন দিয়ে হত্যা করার যখন আঘাত করেছে তিন দিন কষ্ট পেয়ে তিনি করলেন। যে তাকে খলিফা বানিয়ে যাবেন কোন কোন সাহিক বলেন আপনার ছেলে আবদুল্লাহ তো ভালো আলেন তাকে একটু আপনি খলিফা বানিয়ে যাওয়ার জন্য ওসিয়ত করে যান না অথবা ছয় জনের প্র্যানের মধ্যে তার নামটা ঢুকে যান না তখন তিনি বললেন তাকে লক্ষ্য করে কাতালা আল্লাহ ধ্বংস করুক আর কি খলিফা হয়েছি আর আমার গদিন খলিফা বানিয়ে যাব। আমার ছেলেকে আর তুমি সে বড় আলেম বললা ঠিক আছে এলেম আছে এই সময় দেওয়া ঠিক হয় নাই যে ব্যক্তি ঠিকমতো মতো তালাক দিতে পারে না তাকে উন্মতের খলিফো বানিয়ে যাবো কেমন ইনসাফের কথা এই সুযোগ হ্যাঁ সবাই বলতেছে আমার ছেলেকে বানিয়েছে চান্স মিস করে কে তিনি বলেন একদিন বাবাকে বললাম ইয়া আমির মিনিবানহ আলিয়ান আপনার গায়ের কাপড়টা খুব খস খসে খুব রাফ একটা কাপড় আল্লা তালা কাপড় কে একটু তো হালত ভালো দিয়েছেন কেউ তো এত অভাব অনটনে নাই আমাদের এই মদিনা সমাজে আপনি এত অল্প বাইতল মাল থেকে নিয়ে এত কষ্ট করি যান বাজনা জানে এত কঠিন খাবার কেন খান আপনি তখন অমর আনহুক ইন্নি আমি তোমাকে বলি তুমি তোমার নিজের দিকে তাকাও তুমি কি কথা আমাকে পরামর্শ দিচ্ছ আমা আমার তাজ করি ম্যা কানা রসুল রাসুল্লাহ সালাম আইস তুমি কি ভুলে গেছো আল্লাহ নবী কত কষ্ট করে খানা কত কষ্ট পেয়েছেন কত সাধারণ সাদা মাটা খাবার খেয়েছেন আর আবু বকর কত কষ্ট করে আলিশান জলে যাবো এবং হাফসারদের তানা বলেন তিনি আমাকে নসিত করতে থাকলেন করতে করতে আমার কান্না চলে আসলো তুমি কল আলী আমা উসারিক হুমাফি আই সি হিমা লা আমি আমার নবী এবং তার খলিফা আবু বাকি আল্লাহ আনু এই দুইজনের তরিকায় চলতে থাকবো তাদের কষ্টকর জিন্দগির বাইরে আমি আরামের জিন্দিতে যাব না আর আমি আশা করি আল্লাহ তালা ওই দুইজনের আরামের জিন্দগিতে আমাকে জান্নাতে যোগ হওয়ার তফসিক দান করবেন এরকম মোহাব্বত ওনার দিনে ছিল নবী করিম সাল্লাহালাম আবু বাকি তাল আহ ব্যাপারে তিনি কিভাবে উন্নতের খেদমত করতেন খলিফা হয়ে তলহারা দিয়াল তাল আহনু দেখলেন যে রাতের অন্ধকারে অমর একটা বাড়িতে যায় আর সেখান থেকে আরেক বাড়িতে বের হয়ে আসে রাতের অন্ধকারে এই বাড়িতে কেন যায় এটা চিন্তা করলেন তলহারা দেওয়াল্লাহনু সকালবেলা সে বাড়িতে গেলেন গিয়ে খবর নিয়ে দেখলেন যে একজন বুড়ো অন্ধ মহিলা ওই বাড়িতে থাকেন আমি তাকে জিজ্ঞেস করলাম বুড়ো মহিলাকে অন্ধ মহিলাকে আমার বাড়িটাকে ঝাড়ু দিয়ে যায় ক্লিন করে যায় আমার হান্ডিপাতে ঠিক আছে কিনা লাগলে পাক করে দিয়ে যায় এই কাজ করে এসে রাতের অন্ধকারে এসে কল আল হা থাকি তলহা আমর তখন অমর বললেন যে তালহা নবস কে বললেন কি কাম করে তুমি অমরের দোষ খুঁজতে দেখো কি করে অমর অদ্দার এখন বলতেন আহাবুন্নাস ইলাইয়া মানরা আমার কাছে ওই লোকটা খুবই ভালো যে ব্যক্তি আমার কোন দোল ধরিয়ে সংশোধন করে দেয় আমি ওমর রাহ আনুর সঙ্গে হজ করেছি আমি কখনো তাকে মা ওমর তিনি কোন রকমের তাবু টাঙ্গাতেন না কোন ধরনের এরকম নিজের জন্য স্পেশাল কিছু করতেন না বরঞ্চ তিনি গাছের নিচে ছায়ার নিচে একটু কম্বল অথবা এক টুকরা কাপড় মুড়ি দিয়ে শুয়ে যেতেন একটু যে তাবু লাগাবেন সেটাও লাগাতেন না এত হাম্বল এত বিনিয়োগ তিনি ছিলেন অমরাজারা আনহু বলতেন লাউ সে তুলা কুন্ত আতিয়াবা কুন্ত আম আমি চাইলে তোমাদের মধ্যে তোমাদের মতো ভালো খাবার আমি খেতে পারতাম বা তোমাদের অনেকের চেয়ে ভালো খেতে পারতাম আর যখন তিনি সিরিয়া প্রদেশে ভিজিট করতে আসলেন ওনার জন্য সুন্দর খাবার তৈরি করলেন সিরিয়ার গভর্নর মেহমান আসেন মদিনা থেকে তারপরে তিনি খাবার দেখে বললেন হাদালানা আমাদের জন্য এই খবর যে যারা ফকির মুসলিমরা ইতিমধ্যে মারা গেলেন নবী করি জামানা এত কষ্ট করেছিলেন তারা সব মরে গেলেন তারা এই শুকনা রুটি খেয়ে চলে গেলেন আর আমাদের জন্য এত রকমের খাবার আয়োজন করলে ফকা আল খা আলিদ কমান্ডার ছিলেন সিরিয়ায় তিনি বললেন কত গেল বললেন তারা যদি জান্নাতের নিয়ামতে ব্যস্ত থাকে আর আমরা যদি দুনিয়ার খাবারের পেছনে রকমারি মজার পেছনে ছুটি আর তারা জান্নাত পায় আর আমরা দুনিয়ার পেছনে ছুটি কি উপায় হবে আল্লাহ রাবুল্লা আলম ওনাকে এই অবস্থার কারণে অনেক জবান দিয়ে আল্লাহ তারা অনেক ভবিষ্যতের অনেক কিছু না দেখার জিনিস একটা রেবায়তবার খোদ্ দিচ্ছিলেন খোদ্বার মধ্যে বলে বেশ ইয়াহ আল জাল বাহিনী পাহাড়ের দিকে যাও তিনবার বললেন এইরকম অমানস্তারা মা যে ব্যক্তি আহ বাঘের কাছে চলে যায় সে হঠাৎ করে নামাজ করে তিনি বললেন তখন ওকাফি খালদি আন্দাল মুস্রুয়ানা মুখ ওই সময় আমার মাইন্ডে আসলো যে মুস্রের সঙ্গে যে ফাইট হচ্ছে আমার বাহিনীর। তারা ইতিমধ্যে পরাজিত হতে যাচ্ছে তারা পাহাড়ের দিকে গেলে ওই রাস্তায় গেলে ঠিক মুখে পড়ে যাবে। তারা পাহাড়ের পেছন দিয়ে গেলে তারা হয়ে যাবে। এটা আমার এইটা কেন আসল যায় না আমি বললাম এরপরে তখন পরে যখন মদিনায় ওই সেনাবাহিনী ফেরত আসলো তখন ওখানকার যিনি কমান্ডার ছিলেন সে বলল আমরা বুঝলাম না যখন আমরা ওইদিকে যাচ্ছিলাম একটা আওয়াজ আসলো আমাদেরকে যে পাহাড়ের ঐদিকে যাও আমরা ওইদিকে গেলাম আর ঠিক আমরা সেফ হয়ে গেলাম আল্লা দু ওই এ ছিল ওদের মোকাবিলা হয়ে গেলে আমরা শেষ হয়ে যেতাম আল্লাহ এভাবে ওনাকে এই তৌফিক দিয়েছিলেন কেন আল্লাহ তালার সঙ্গে এই সম্পর্কের কারণে আল্লাহ তালা ওনাকে অনেক তৌফিক দিলেন উনি নবীর বিবিদের সঙ্গে তখনও সাহাবিরা পর্দা করতেন না পর্দার আয়াত নাজিল হয় নাই এমনকি নবীর বিবিদের সামনে বা একই প্লেটে বসে গেস্ট আসলে খেত মাঝে মাঝে যারা অমরাজার মতো ছিলেন তারা তো শালিন ছিলেন কিছু বদবির দবি ছিল ওই রকম মেহমান কি আল্লাহ নবী খাইতে করতেন নিজের পরিবার সহ মহিলা সহ একসঙ্গে একই প্লেটে বড় প্লেটে খাইতেন দুই একবার এরকম হয়েছে যে নবী করিম সাল্লা সাল্লাম দেখলেন যে ওনার বিবির হাতের টাচ লেগে গেল গেস্টের হাতে টাচের সঙ্গে বদবিসা ছিল সেই ব্যক্তি এত পরেজ গান না নবী করিম সাল্লাপ লাগলো দেখা সাক্ষাৎ হতো না এটা আমার মনে খুব আসছে আর এরপরে আল্লাহ তালা হেজাবের আয়াত নাজিল করে দিলেন হেজাবের আয়াত নাজিল হয়ে গেল আপনার বিবেদ বলেন সব পর্দার ভিতরে থাকবে বাইরে হবে না এভাবে করে আল্লা ভালাই হলে কিছু ব্যবসা টফা করা যায় কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি তখন অমর আজ বললেন আল্লাহ তালা এমন করলেন আমার শেফা হলো না অন্তরের মধ্যে সাড়ে সাদর হলো না আল্লাহ তালা যদি আমাদেরকে আল্লাহ আল্লাহ এই মদের ব্যাপারে আমাদের আল্লাহ করলেন আমলে শৈতান একেবারে আন্ত তোমরা কি থামবা মদের সবকিছু থেকে একদম কট্টর ভাবে হারাম করে দিলেন তখন অমরুল্লাহ বলেন এনতা হাইনা ইয়ারা যে আমাদের রব এবার আমরা পরিষ্কার ভাবে থেমে যাবো পরিষ্কার হয়ে গেছে এরকম বহু ঘটনা আছে আল্লাহ অনেক আয়াত করেছেন আল্লাহ তালা অমর আদালকে সুন্দর সুন্দর কথা বের করেছেন তিনি একটা কথা বলেছেন যে হা আনফুসাকুম আনফু সাকুমাবু আনু হাসাবু ওনার ঐতিহাসিক কথা আমরা সবাই স্মরণ করি তাই না তিনি নসিহত করতেন হে লোকেরা নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব চাওয়ার আগে ওজন করার আগে হিসাবে গাদান আজকে যদি নিজেদের মহাসভা করো আগামীকালকে আল্লাহর কাছে হিসাব দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইন্তিকাল করেছিলেন তিন দিন পরে আহতা হওয়ার পরে আহ আহুয়াঈসআলা তো যখন তিনি নামাজ তিন দিন আগে নামাজ পড়ছিলেন তারপরে আল্লাহ ওনাকে তিন দিন পরে নিয়ে যান এবং উনি ওসিৎ করে যান ছয়জন থেকে একজনকে খলিফা বানানোর জন্য একটা প্যানেল করে দিয়ে যান মুসলমানদেরকে পরামর্শ করে সেই প্যানেল ওসমান রাদিয়ালাহ আহকে পরে খলিফা নির্বাচিত করেন আল্লাহ রব আলিন আমাদেরকে করুন এমন এমন সাহস এমন হিম্মত আল্লাহ তালা আমাদেরকে